বাংলা মানবতা সমাধান শ্রোতা আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হওয়া আল্লাহর প্রতি ভরসা রাখা নিয়ে কথা বলছিলাম আজকের অধিবেশনে আমরা এমন কিছু নমুনা এমন কিছু দিক আলোচনা করব। যে দিকগুলি যে আস্থাশীল হওয়ার যে পদ্ধতিগুলি মহানবুল আলমিন কোরআন মজিদে তার নভীদের উত্তম যে গুণগুলো ছিল তার মাঝে আস্থাশীল হওয়ার যে গুণটি সে গুণ নিয়ে আলোচনা করেছেন এবং নভিরা তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন সকল ক্ষেত্রে যত বড়ো তাদের উপর বিপদ এসেছে সেই বিপদের ক্ষেত্রেও তাল্লা প্রতি আস্থাশীল ছিলেন আমরা প্রথমে আলোচনা করতে পারি আমাদের নেবি নেবি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সম্পর্কে নবি মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে অনেক বিপদ আবদ এসেছে এবং এই বিপদের মাঝে একটি বিপদ সুরা আল ইমরানের একশত তেহাত্তর এবং চুহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালাশাদ করেন ইমাউল ফজাদা তারা বলল যে মানুষেরা হওয়া শুরু করেছে তোমাকে ধ্বংস করে ফেলবে তাদের এই কথোপকথন তারা যেহেতু বলা বলি করছে নেবীম সাল্লিহাসাল্লাম এর ক্ষতিগ্রস্ত করার নেম সাল্লি এবং তার সাথীদের তাদের এই সংবাদে নেব সাল্লিহলাম সহ তার সাথীদের ইমান আরো বেড়ে গেল মহান রবুল আলমিনের প্রতি যে তাদের ইমান এবং আস্থা সেটি আরো বৃদ্ধি পেল কারণ হলো যে তাদের যে চক্রান্ত নেবীম সাল আলহি ওসাল্লামের উপর এই চক্রান্তের ফল মহানরবুল আলমিন তিনি ভালো জানেন এবং তাদের চক্রান্ত মহানরবুল আলমিন নস্বাদ করে দিবেন এই জন্য মহানরবুল আলমিন তাদের ইমানের কথা বললেন তাদের ইমান আরো বৃদ্ধি পেল তার আরো শক্তিশালী হলো যার ফলে তারা মুখ ফুটে বলে উঠলেন ওয়াকিল এবং অভিভাবক হিসেবে রক্ষণাবেক্ষণকারী হিসেবে তিনি আমাদের জন্য যথেষ্ট ফানু এর ফলে তারা আল্লাহর অনুগ্রহ নিয়ে ফিরলেন মহানবুল আলমিন তাদের প্রতি করুণা করলেন তাদের মহানবুল আলমিন যে অনুগ্রহ করলেন সে অনুগ্রহ নিয়ে তারা ফিরলেন ও আল্লাহর অনুগ্রহ তার নিয়ামত নিয়ে ফিরলেন লম হুম সু এবং তাদের কোনো কিছুই করতে পারলো না নেমসাল আলী আসাল্লাম তার সাথীদেরকে যে তারা ক্ষতি করতে চেয়েছিল সে ক্ষতি তারা করতে পারল না তাদের কাছে তাদের কোনো ক্ষতিই পচল না তাহলে মহানবুল্লা আলামিন তার বান্ধাদেরকে কখনো পরীক্ষাও করতে পারেন আর এই পরীক্ষার মুহূর্তে মহানবুল্লা আলমিনের উপর ভরসা করা মমিনের উচিত মোহানবুল্লা আলমিন তাদের সুন্দর গুণগুলো নবী সালাম তার সাথীদের গুণ বর্ণনা করলেন তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন ওল্লাহবু ফদুল আজিম আর মহানবুল হলেন মহা অনুগ্রহকারী সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহর প্রতি আস্থা নিয়ে আমরা কিছু নমুনা তুলে ধরার কথা বলেছি তাহলে প্রথম যে নমুনা যে চিত্র সেই চিত্র নেবী মোহাম্মদ আলী আসালাম এবং তার সাথীদের মাঝেই আমাদের জন্য উত্তম নমুনা তারা রেখে গেছেন যথেষ্ট হতে পারে সর্ব মুহুর্তে আমরা আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি এই বাক্যটিম আলহিস আবদুল্লাহিন তিনি হাদিস বর্ণনা করেন যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আমাদের রক্ষণাবেক্ষণকারী হিসেবে তিনি আমাদের জন্য যথেষ্ট এই কথাটি ইব্রাহিম বলেছিলেন যখন তার কৌমের মানুষেরা তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিল মহানবুল আরামিন তাকে হেফাজত করেছেন তিনি ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল পূর্ণ ভরসাকারী তিনি মুখ দিয়ে বের করেছিলেন হাসবুন আল্লাহ ওকিল এই জন্য আমাদেরও সর্বক্ষেত্রে আমাদের এই দুয়া বলা উচিত নবীম সাল আলী হাসাল্লাম তিনিও বলেছেন যখন মানুষের এই ধরনের তাকেও তারা বলেছিল যে এই ধরনের চক্রান্ত হচ্ছে আপনার ক্ষতি হবে আপনি তাদেরকে ভয় করুন সতর্ক হন নবীম সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন হাসবুন আল্লাহ আল ওকিল যে আমরা আল্লাহর প্রতি ভরসা করছি এবং রক্ষণাবেক্ষণকারী হিসেবে ওয়াকিল হিসাবে তিনি আমাদের জন্য যথেষ্ট যে যেহাদেশি পোখারি সরে পেসেছে সুপ্রিয় দর্শক আমাদের একটু আগে আলোচনা হয়েছিল আবারও শুধু আংশিক আমরা স্মরণ করে নিব মহান্নবুল আলমিন যে অংশকে কালামি পাকে মহাগ্রন্থ আল কোরআনে তিনি এই নমুনারী পেশ করেছেন মহানরবুল আলমী বলেন ইয়াকুল সাহেবিহি ল মহানরবুল আলামিন। নবী মালী সুন্দর বাণী সুন্দর আস্থাশীল হওয়ার পূর্ণ বাণী তার সঙ্গীকে তিনি শিক্ষা দিচ্ছেন তিনি বললেন লা তাহজান তুমি ভয় করো না তুমি দুশ্চিন্তা করো না মোহামবুল আলমিন আমাদের সাথেই আছেন আমরা শুধু দুইজন এখানে না তিনি আমাদের তৃতীয় জন আল্লাহ তালা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন অতএব আমাদের দুশ্চিন্তার কিছু নাই মহানবুল্লা আলমিন তিনি সুরাত তোবার চল্লিশ নম্বর আয়তে পূর্ণ বিস্তারিত আলোচনা করেন তার হাবিবের সফর সঙ্গীকে সাল আলী ওসাল্লাম এবং আবু বকরদ্দি আল্লাহ এই কঠিন মুহূর্তে মোহানবুল আলমিন তাদের প্রতি শান্তি অবতরণ করলেন আল্লাহ আল্লাহ অবতরণ করলেন এবং তাদেরকে দৃঢ়বাদী করলেন শক্তিশালী করলেন বেজুনুদ্দিন এমন সৈন্য সামন্ত দিয়ে যা তোমরা দেখো আল্লাহ আকবর তাদেরকে আরামিন করলেন যেহেতু তারা ধৈর্য ধারণকারী ছিলেন উত্তম ধৈর্য ধারণকারী এত বড় বিপদের ধারণ করে তার প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে তারা এ কথা বলছেন হাসবন আল্লাহ ইন্নআল্লাহ আমরা আল্লাহর প্রতি ভরসা করছি আল্লাহ তারা আমাদের সাথেই আছেন তিনি আমাদেরকে দেখেন তিনি আমাদেরকে কন্ট্রোল করেন তিনি আমাদেরকে সহযোগিতা করেন তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন তাদের এই পূর্ণ আস্থার ফলে তাদেরকে মহানবুল্লাহ আলমিনের যে বাহিনী ফেরেস্তা তাদের মাধ্যমে তিনি সহযোগিতা করলেন আরও নমুনা পেশ করতে পারি মহানবুল্লাহ আলামিন তার নবীদের জীবনের যে ঘটনাগুলি কোরআন মাজিদের তিনি উল্লেখ করেছেন যার মাধ্যমে আমাদের জীবনে যদি এই মুহূর্তগুলো আসে কঠিন মুহূর্তগুলো আসে তাহলে আমরাও যেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পারি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল সম্পর্কে আলোচনা করছি সুপ্রিয় উপস্থিতি মহানরবুল আলমিন হুদ সালাম সম্পর্কে তিনি কোরআন মাসিদে আলোচনা করেছেন সৌরাতুল হুদ একটি সোরার নামই আছে সৌরাতুল হুদ সে হুদের তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নামের আয়াত যদি আমরা পড়ি এখানেও মহানরবুল আলমিন কিছু নমুনা আলোচনা করেন হুদ সালাম। এ ধরনের কোন প্রমাণ নিয়ে আসনি তুমি আমাদের কাছে এমন কোন দলিল নিয়ে আসনি ওমানু বেতারি কি না ওমান যে আপনি এমন কোন দলিল আমাদের কাছে নিয়ে আসেননি যে দলিলের মাধ্যমে আমরা আমাদের যে উপাস্যগুলো আমাদের মা সেগুলোকে আমরা বর্জন করে আপনাকে আমরা গ্রহণ করে নেব। সেগুলোকে বর্জন করে আমরা মেন হয়ে যাব এই ধরনের তো কোনো দলিল আমাদের কাছে নিয়ে আসেননি আমরা কীভাবে সেগুলোকে বর্জন করতে পারি যে হতে পারে আপনি আসক্ত হয়েছেন আপনার মাঝে এ ধরনের কিছু বদ বদ কিছু খারাপ কিছু কাজ করছে যেটি আমাদের উপাস্যের ফলে আমাদের উপাস্যগুলো থেকে আমাদের এই মূর্তিগুলো থেকে কিছু আপনার প্রতি এমন খারাপ দৃষ্টি পড়েছে যার ফলে আপনি এ ধরনের কি কথা বলছেন কর ইহ তিনি বললেন যে আমি আল্লাহকে সাক্ষ্য মানছি এবং তোমরাও সাক্ষী থাকো আননি বারি মিম্মা তুশ্রীকুন করো আমি মোহাম্মদ বদরুদ্দু জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 প্রাণ প্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করা এ বিষয়ে কথা বলছিলাম এবং আমাদের বিরতির আগে কথা চলছিল মোহানরাবুল আলমিন তার প্রিয় বান্দাদের কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন যে চিত্রগুলো থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে দৃঢ়তা সে দৃঢ়তা আমরা অর্জন করি আমরা হুদ আলাইসলামের ঘটনা আলোচনা করছিলাম মোহানরবুল আলমিন হুদ আলাইসালামের কমের মানুষদের ঘটনা তুলে ধরেন मर साथ नबी हूद अलही शुरू कर लगे मूर्तिगुल खराब किस दिख अपना पे बसे जार फले कथा नबी हूद अलिस्लम कल इन्हीदुल्लाह আমি আল্লাহকে সাক্ষ্য মানছি ওয়াশ হিদু এবং তোমরাও সাক্ষী থাকো তোমরা যেগুলোর করো। তোমরা যেগুলোর করো। এই ইবাদত থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে तर के किस सुनिए दिले जा पूर्ण आस्थाशील्लामरा सकले चक्रांत ग्रहण करतए जो चक्रान्त ग्रहण ही करो তাহলে আমাকে আর সুযোগ দিও না তোমাদের চক্রান্ত করার যা আছে তোমরা তা করতে পারো তবে জেনে রাখো তবাকাল তো আল্লাহ আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল আমি আল্লাহর প্রতি ভরসা করি আর তিনি হলেন আল্লাহ রব্বি তিনি আমার রব ওর বাকুম এবং তোমাদের ওর আমি যার প্রতি আস্থাশীল তোমরা আমার ক্ষতি করতে পারবে না তিনি হলেন আমার রব এবং তোমাদেরও রব ইল্লা মামিনে রাখো তোমরা তোমরা আমার ক্ষতি করতে চেষ্টা করেছ কিন্তু পৃথিবীতে এমন কোন জীব নাই যার কন্ট্রোল মহান রব্বুল আলমিনের কাছে নাই অর্থাৎ সকলের যে কন্ট্রোল সেটি তার হাতে তোমরা যদি ইচ্ছা করো আমার ক্ষতি করতে কোশ্চিন কালো তোমরা ক্ষতি করতে পারবে না জেনে রাখো তিনি সঠিক পথের ওপরই বহাল আছেন অতএব তোমাদেরকে আমি দাওয়াত পেশ করেছিলাম এক আল্লাহ যিনি তোমাদের রব আমাদের রব সকলের রব আর তোমরা আমার ক্ষতি শুরু করেছ বিভিন্ন উপমা দেওয়া শুরু করেছ বিভিন্ন কথা বলা শুরু করেছ জেনে রাখো মহানব্বুল আলামিনের প্রতি আমি পূর্ণ বিশ্বাসী তার প্রতি আমি পূর্ণ আস্থাশীল আমি তার উপরই ভরসা করি সুপ্রিয় দর্শক নবী হুদ আল ইসলামের এই তার কৌমের যে ঘটনা এই ঘটনা থেকে কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি যে কঠিন মুহূর্ত তাদের কাছে এসেছে এত কঠিন যে তারা বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের চক্রান্ত তারা করতে শুরু করেছে কিন্তু নবীদের জীবন বীদের যে পথ চলা কখনোই টোলে যাননি কখনোই তারা পথ বন্ধ করে দেননি কখনোই তারা মোহান রব্বুল আলামিনীর উপর থেকে তাদের আস্থাকে হারিয়ে দেননি এ ধরনের ঘটনা যদি আমরা খুঁজি এ ধরনের নমুনা যদি আমরা খুঁজি এ ধরনের চিত্র যদি আমরা খুঁজি তাহলে কোরআন এবং হাদিসে অসংখ্য চিত্র আছে অসংখ্য নমুনা আছে যে নবীরা মহান রবুল আলমীর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন যারা মহমেন আল্লা নবীর সাথী সহ আর যত ভালো মানুষ তারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল ছিলেন যারা পরিপূর্ণ মহমেন তাদের মাঝে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল এই গুণটি পরিপূর্ণভাবে থাকবে কারণ পৃথিবীতে যাহা কিছু ঘটে কোনো বিপদও যদি চলে আসে তাহলে এটি আমার নসিবে ছিল নবী মহম্মাল আলী আসাল্লামকেও কখনও মার খেতে হয়েছে কখনো তাদের কথা শুনতে হয়েছে এবং সেগুলো মোহামরবুল আর আমিন তার বিনিময় তাকে দিয়েছেন এবং দিবেন অনুরূপভাবে মুমিনের কাছেও মুমিনের ঘরেও যদি এ ধরনের বিপদ আপদ আসে তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে যতই কঠিন অবস্থা আসুক না কেন তাকে ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে প্রাণ প্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি আস্থা আর দুই একটি নমুন বল আল্লাহ মোহানবাবুল আলামিন কোরআন মাজিরে অনেক জায়গাতে তিনি নবীদের যেহেতু ঘটনা বর্ণনা করেছেন কারণ তাদের জীবন এমন জীবন তারা পেয়েছেন যে জীবনে পরীক্ষা এসেছে কারণ নবীদেরকে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাদের চেয়েও আমরা সাধারণ মানুষ আমাদের পরীক্ষার চেয়ে নবীদের কাছে পরীক্ষা আরও বড় কঠিন এসেছিল এবং সেই কঠিন করেন। জানিয়ে দেন যখন নবী নু আলি সাল্লাম তার কৌম কে বলেছিলেন তার জাতির মানুষকে বলেছিলেন যদি আমার অবস্থান আমার যে মর্যাদা আমার যে নসিহত এক সঠিক দিনের প্রতি আল্লাহর দিনের প্রতি আহ্বান এটি যদি তোমাদের কাছে বড় কঠিন হয়ে পড়ে তোমরা যদি এতে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারো সেটি মেনে নিতে না পারো আল্লাহর এই নিদর্শনকে তোমরা সাদরে গ্রহণ না করো তাহলে তোমাদের করণীয় তোমরা করো নেবি নু আল সালাম তাদেরকে বলেন বলেন্লাহ জেনে রাখো আমি আল্লাহর প্রতি ভরসা রাখি তোমরা সকলেই এবং তোমাদের যারা উপাস্য তাদেরকে নিয়ে তোমরা সিদ্ধান্ত আর তোমরা সিদ্ধান্ত হীনতাই ভোগো না তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো সকলেইয়া তুম তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করবে তোমরা এবং তোমাদের উপস্ব সকলকে নিয়ে আমার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাতে তোমরা দুশ্চিন্ত হ না তোমরা আমার ব্যাপারে যা করতে চাও তা করে বসো আর আমাকে তোমাদের সুযোগ দেওয়ার কোনো দরকার নাই। আমি তোমাদের কাছে সুযোগ কামনা করছি না যে আমাকে পাঁচ দিন আমাকে একটি বছর আমাকে পাঁচটি বছর তোমরা দাও তোমাদের কাছে আমি কোনো করুণা করছি না বরং আমি তোমাদের কাছে এ কথাই বলবো আমি সঠিক দিনের দাওয়াত দিয়েছি সঠিক দিনের দাওয়াত দিচ্ছি আর সে দাওয়াতকে তোমরা গ্রহণ করো আজ যদি না করো তাহলে তোমাদের যা করণীয় তোমরা করতে পারো সেটি করো আমার সুযোগের প্রয়োজন হবে না তিনি কথাই বলেছিলেন তাওয়াল আল্লাহ আল্লাহর প্রতি আমি পূর্ণ আস্থাশীল প্রাণপ্রিয় দর্শক আমরা আজকের আলোচনাতে স্পষ্ট হতে পেরেছি আল্লাহর প্রতি নাবিরা সর্বদাই কঠিন মুহুর্তেও তারা ধৈর্য ধারণ করেছেন শেষে আমরা বলব মহানবুল আলমিন মুসা আল সালাম এবং মুসা আলি সালামের মা তাদের লম্বা একটি ঘটনা আছে লম্বা ঘটনা থেকে আমরা সারাংশ যেটুকু আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত আল্লাহর প্রতি ভরসা করা এ সম্পর্কে মহানরবুল আলমিন শিক্ষা দিয়েছেন যে মুসা আলি সালামের মা আল্লাহ তালা তাকে ওহি করেছিলেন এবং মুসা আলহিস করেছিলেন মহন আলমিন তার ঘটনা সুরাতের সাত এবং আট নম্বর আয়াতে ই করেন আমি মুসা আলহিসের মাকে আমি ওহি করলাম প্রত্যাদেশ দিলাম আন ইহ তুমি মুসা আলি সালামকে তোমার বড় করতে থাকো আর যখন তুমি তার উপর ফাইদা খিফতে আলৈহে যখন মুসা আলাই সালামের উপর তোমার ভয় হবে তখন তোমার করণীয় হবে তুমি তাকে সাগরে ফেলে দাও আর জেনে রাখো তাখাফি ওলা তাহজানি দুইটি শব্দ বললেন ওলা তাকি তুমি ভয় করো না ওলা তাহজানি আর দুশ্চিন্তা হো না ইহু ই আমি তাকে ফিরিয়ে দেবা মুরসালিন এবং আরও জেনে নাও আমি তাকে নবী বানিয়ে দিব মহান্দুল আলামিন। মুসা আলাহিসাল্লামের মাকে তিনি এ ধরনের এমন সুন্দর নসিহত করলেন আর যখন তার প্রতি বিপদ আসলো তাই করলেন মুসা আলাইসালামের মা তার জীবন রক্ষার্থে যেহেতু ফেরাউন সে বাদশাহ পুরুষ সন্তানকে নিঃশেষ করে ফেলবে তিনি ফেলে দিলেন এবং এক আল্লাহর প্রতি ভরসা করলেন আমরা আল্লাহর প্রতি ভরসা করার কিছু নমুনা আলোচনা করছিলাম जेटी नबीर जीवने घटे आज के हमारे जीवन केल्लार प्रति आस्थाशील हार शिक्षा दीते हैं सन्तान दे शिक्षा दीरा जन सर्वदाई आल्ला आस्थाशील हई ये आशा रेखे आज के अधिवेशन शेष करते चले अपाजेखने आलो थकूनदुल्ल रब आलमीन असलिकम वरहमल्ला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 সাত তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে লোকাল দূরার সৃষ্টি করেছে সোমনাথের হাফেজ এবি এম হজবুল্লাহ আহমদুল্লাহ বিনাম্মদার হোসেন জাহাঙ্গীর আলম